আনাস রাজে আল্লাহ ত বর্ণিত আয়সা রাদে আল্লাহ ত নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন নবী সাল্লাহ আলসাল্লাম বললেন আমার সামনে থেকে তোমার ওই পর্দা সরিয়ে নাও কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে